এবং বিশেষ করে রমজান উল মুবারক মাসে তাহাজুত এবং তারাবি পরা ফজিলত সংক্রান্ত আলোচনা আমরা শুনে আসছি এবং সেখানে আমরা শুনেছি আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি রমজান উল মুবারক মাসে ইমান অবস্থায় সবাবের আশায় যদি কেউ তারাবিহ পরে কেয়ামুল লাইল আদায় করে তাহলে আল্লাহ তালা তার পূর্বের সকল গুণা মাফ করে দেন এই রমজানুল মুবারক মাসে বিশেষ একটি রাত আছে যে রাতটিকে লাইল আতুল কাদর বলা হয়েছে যে লাইলাতুল কাদের আল্লাপা কোরআন নাজেল করেছেন এবং মানুষের ভাগ্য বন্টন করেন তো সেই রাত্রিতে বিশেষ করে এবাদত করার জন্য আমরা সেখানে গুরুত্ব আমরা পেয়েছি এবং শুনেছি আল্লা নবী সেখানেও বলেছেন যে ব্যক্তি কদরের রাত্রে ইমানের অবস্থায় সবের আশায় যে এবাদত করবে আল্লাহ তাকে সকল গুণা মাফ করে দিবেন এবং সেখানে এটাও উল্লেখ করেছি যে আল্লাহ নবী সাহা সালাম রমজানোর শেষ দশ দিনে যত বেশি এবাদত করতেন এত বেশি অন্য কোনো রাত্রে করতেন না তো একজন মুসলমানের জন্য করণীয় কাজ সেটা হলে যে এগুলি একটি আমাদের মৌসম এবাদতের মৌসুম পাক মাঝে মাঝে এরকম মৌসুম আমাদেরকে দান করেন যেই মৌসুমে আমরা অল্প এবাদত করে বেশি স্বভাবের অধিকার আমরা হতে পারি তো সারা বছর আমাদের মাঝে অনেক ত্রুটি থাকতে পারে এবাদত বন্দুকীর মধ্যে কিন্তু আল্লাপাক কদেরের মতো একটি রাত এগুলি রাত যখন আল্লাপাক আমাদেরকে দান করেন তো মুসলিম সমাজে এই রাত্রিগুলিকে গুরুত্ব সহকারে সময়টাকে কাজে লাগি সেটাকে আল্লাহ সন্তুষ্টের কাজে ব্যয় করার জন্য চেষ্টা করা উচিত আজকে আমরা যেই পরিচ্ছেদ থেকে আমরা আলোচনা শুরু করব সেটা হলেই বাবু ফাজেওয়া খেস আল ইল ফিতরা মেসোয়াক এবং প্রকৃতিগত স্বভাবের খিল এ বিষয়ে عن أبي هريرة رضي الله عنه أن رسول الله سلام قال لولا أن أشق على أمتي أو على الناس لأمدتهم بسواك مع كل صلاة متفق عليه ابو هريرة رضي الله تعالى وطنع تني بولن رسول الله سلام بولتشين لولا أن أشق على أمتي أمار أمتي روبرج دي قوشتو ناهوتو تهولي أو على الناس অথবা মানুষের জন্য যদি আমি কষ্ট অনুভব না করতাম আমার তু হুম আমি মানুষদেরকে নির্দেশ দিতাম মেসোয়াক করার জন্য মা আকুল্লি সলাতিন প্রত্যেক সলাাতের জন্য প্রত্যেক নামাজের জন্য আমি মেসোয়াক করা তাদেরকে হুকুম দিতাম কিন্তু হুকুম দিলে তারপরে যদি কেহ মেশোওয়ক না করতো তাহলে গুণাগার এই জন্য উনি হুকুম দেন নাই কিন্তু ওনার মনেই চাচ্ছে যে আমি যেন হুকুম দেই কারণ এর অনেক বরফ জিল যেমন তারাবির ক্ষেত্রে আল্লাহ নবী সালাম উনি তিন দিন তারাবি পড়ালেন জামাতের সাথে প্রথম দিন কিছু লোক ছিল দ্বিতীয় দিন লোক আরও বেড়ে গেছে তৃতীয় দিন লোক আরও বেড়ে গেছে চতুর্থ দিন সাহাব একরাম অফিক্ষায় আছেন যে উনি বের হবে আমরা ওনার সঙ্গে তারাবি পড়বো উনি বের হন। এমনকি সেহেরি করেছেন বাড়িতে তারপর ফজরের সরাতে জন্য যখন বাহিরে আসছেন তো বলছেন হে আল্লা নবী আমার তো একেবারে সেহরি পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম যে আপনি বের হবেন আর আপনি আমাদেরকে নামাজ পড়াবেন তারাবি পড়াবেন উনি বললেন যে তোমাদের অধিক আগ্রহ দেখে আমার ভয় হচ্ছে যে আল্লাহ তালা এটাকে ফরজ না করে দেই। অধিক আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেয় আর তারপরে যদি তোমরা সেটাকে না করতে পারো তাহলে সেটা তোমাদের জন্য বেশি ক্ষতি হয়ে যাবে এরপরে আল্লা নবী আর কোনো দিন তারাবির জামাতের সাথে নামাজ পড়ে মাত্র তিন দিনই বাস আবু বকরের যুগে মানুষ একা একা পড়ত অমরের যুগে উনি বলেছেন যেই কারণে আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন ওই কারণটা তো এখন নেই পহি বন্ধ হয়ে গেছে যেটা ফরজ ফরজ রয়ে গেছে যেটা শূন্য সূন্যত রয়ে গেছে আর এখন সূন্যত ফরজ হবে না বিধাই এখন আমরা তারাবির জামাতের সাথে পড়লে সমস্যা নেই তো উনি উবাইজিবনে কাপ কি ইমাম নিযুক্ত করে উনি তাহাজ্য এবং তারা বি সাথে চালু করলেন তো যাই হোক এখানে আল্লাহ বললেন যে লাউলা আনসুক আলা উম্মাতি আমার উম্মতের উপর যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে আমি এদেরকে প্রত্যেক নামাজের জন্য অন্য রেবায়তা আছে যে প্রত্যেক অজুর সময় তাহলে অজুর সময়ে করাও শূন্য নামাজের সময় করাও শূন্য এবং প্রত্যেক নামাজের জন্য তাদেরকে হুকুম দিতাম ওয়াজিব করে দিতাম মেসওয়াক করার তিনি বলেন যখন তাহাদের জন্য উঠতেনাক দ্বারা দাঁত কে ঘুষতেন মেসওয়াক দ্বারা ওনার দাঁতকে ঘুষতেন কারণ মানুষ যখন শুয়ে পড়ে তখন কিছুক্ষণ পর তার মুখ থেকে একটু গন্ধ বের হয় তো যখন কোনো ব্যক্তি রাত্রিতে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে তেলাওয়াত করবে দোয়া পড়বে তখন মুখ থেকে যেন কোনো গন্ধ বের না হয় এই জন্য মেসোয়াক সেটা ডাল দিয়ে হোক আর আজকাল যেরকম ব্রাশ বা পেস্ট এগুলো সমস্যা নেই যে কোনো বিষয়ে মুখ আর কারো কাছে যদি এগুলোও না থাকে কমাস এই নিয়মতে যে আল্লাহ নবী সালাম প্রত্যেক অজুর সময় প্রত্যেকের নামাজের সময় মেসোয়াক করা উনি পছন্দ করতেন এই নিয়মতে কেউ যদি হাত দ্বারাও যদি কেউ এর আরো গুরুত্ব বেশি ফয়েত সাউকদাউ ওয়ায়ুসল্লি রাহু মুসলিম আয়সারাজিয়ালাহ তালা তিনি বলেন আমরা নবী করিম জন্য তৈরি করে রাখতাম ওনার মেসোয়াক ওনার অজুর পানি আমরা প্রথমেই রেডি করে রাখতাম তৈরি করে রাখতাম এরপরে আল্লাহ তালা ওনাকে যখন চাইতেন জাগ্রত করে দিতেন রাত্রির যে অংশে চাইতেন আল্লাহ তালা ওনাকে জাগ্রত করে দিতেন ফায়াতা সাউাক উনি ওঠার পর প্রথমে কি করতেন মেসোয়াক করতেন এবং অজু করতেন এবং প্রথমে কি করতেন মেসোয়াক করতেন তিনি বলেন রসুলাম বলেছেন আকসর তু আলাই আমি তোমাদেরকে মেসওয়াকের বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা আমি তোমাদের সামনে করেছি মেসোয়াকের বিষয়ে তোমাদেরকে আমি অনেক বেশি হুকুম দিয়েছি অনেক বেশি তাকিদ করেছি তোমাদেরকে মেসোয়াক করার বিষয়ে তিনি বলেন আমি আয়সা রাজিয়াল কে জিজ্ঞাসা করলাম আল্লা নবীলাম ইজা দাখালা যখন তিনি বাড়িতে প্রবেশ করতেন তো উনি সর্বপ্রথম কোন কাজটি করতেন বলতেন বিশে ওয়াক প্রথমে কি করতেন মেসওয়াক করতেন যখন সফর থেকে বাড়িতে আসতেন কোথাও বাহির থেকে যখন বাড়িতে আসতেন উনি প্রথমেই কাজ করতে করতেন মেসওয়াক কারণ আর তহরু সাতরল ইমান পবিত্রতা ইমানের একটি বড় অংশ আর তহরু সাঁতরুল ইমান পবিত্রটা হলো ইমানের একটি বড় অংশ বিধায় শরীয়ত যেহেতু আমাদেরকে পবিত্র থাকতে বলেছেন এই পবিত্র যেরকম অন্তর্কে রাখতে হবে সিড়িক এবং সম্পন্ন রিয়া থেকে মনকে পবিত্র রাখতে হবে ঠিক তেমনি পবিত্র রাখতে হবে আমার পোশাক পবিত্র রাখতে হবে আমার শরীর পবিত্র রাখতে হবে আমার মুখ তাই কেন যে আমার কোনো কাজে যেন কোনো ভাইয়ের কষ্ট না হয় মেশোয়াক যদি না করা হয় মোখকে যদি পবিত্র না করা হয় কথা বলতে আলাদা মানুষ কষ্ট পাবে পার্শ্বে কোন ব্যক্তি নামাজ পড়ছে সেও কষ্ট পাবে এই জন্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়েও এস্তে আল্লা নবী নিষেধ করেছেন এইজন্য তাহলে মেশোয়াকের ক্ষেত্রে যখন এত বেশি গুরুত্ব দিয়েছে আমরা যারা কিছু নেশা করি সিগারেট পান বিড়ি এগুলির ক্ষেত্রেও চিন্তাভাবনা করতে হবে যে আল্লাহ নবী সালামতু সাঁতরুল ইমান পবিত্রতা হলো ইমানের একটি বড় অংশ আর যে এগুলি অভ্যাস যাদের মধ্যে আছে তার ভিতরে কিন্তু পবিত্রতা পুরা করা সম্ভব হয় না সময় মুখে পান জর্দা বিড়ি এগুলি যখন লেগে থাকবে তখন সেই মুখ পরিপূর্ণভাবে পরিষ্কার থাকবে না ওয়ানি রাজু আনহু তিনি বলেন আমি যখন নবী করিম যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে আইসারা জিয়া আল্লাহ আনহা বলেন নবী করিম সাহায্য বলেছেন করা মুখ পবিত্র করা একজন একটি বড় মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্ট পাওয়ার বড় একটি মাধ্যমিত শ্রোতা ও দর্শক মন্ডলে আমরা মেসোয়াক এবং স্বভাবগত কিছু আমাদের করণীয় কাজ সেগুলি বিষয় আমরা আলোচনা করে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে ইনশা আল্লাহ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 समय कर प्रकृत भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर পালন যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস বাংলায় الحمد لله والصلاة والسلام على رسول الله شمانت والسرطة والشك من دولي أمرا بيروتر پوربه عائشة رضي الله تعالى حديث نعمرا شوني عشت السلام شدي هلوكي أن النبي صلى الله عليه وسلم قال النبي قرم السلام السواك چين السواكو مطهارة للفم مسواك قرار مدهومي دوتي فائده پوتوم فائده هولي مطهارة للفم موخير پوبترو تورجن هوا مسواكير مدهومي مرضات للرب আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় তাহলে মেসওয়াক শুধু পবিত্রতা নয় বরং মেসোয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও অর্জন হয় তাহলে মেসোয়াকের গুরুত্বটা বুঝে আসলো যে এটা একটি আবাদত মেসওয়াক করার মাধ্যমেও পাক রাজি হন এবং আমাদেরকে সবাব দেবেন আর সন্নুত মরি করে যখন আমল করব তখন এর বিনিময় অবশ্যই আল্লাহ আমাদেরকে সবাব দেবেন الخطان والاستحداد والتقليم الأذفار والنطف الإبط وقص الشاري بمتفق عليه ابو حريرة رضي الله تعالى عنه تنبالن نبی کریم صلى الله عليه وسلم قال الفطر خمسة پاستی کاس شباب گتو کاج او خمس من الفطر <سؤال> دیوتو با شباب مدهوئتے پاستی گردت پننو کاج স্বভাবগত ভাবে ফিতরত ইসলামের ফিতরত এবং স্বভাব বলেই যে পাঁচটি কাজ এটা প্রত্যেক মুসলমানের জন্য ভালো কাজ সৎ কাজ বলে এটা গুণ্য হবে তার মধ্যে প্রথম কি আল খেতান খতনা করানো খতনা করা এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য চিহ্ন পরিচিতি স্বভাব এটা ফিতরত বিধাই এটাকে ওয়াজিব আর ফরস বলিয়ান না বলি কিন্তু এটার দ্বারা মুসলমানের একটি পরিচিতি মৃধায় যারা মুসলমান তারা খাতনা করে এবং খাতনা করা শূন্য খাতনা করার মাধ্যমে পেশা করার সময় ভালোভাবে পবিত্রতা অর্জন হয় ছোট বাচ্চা তাদেরকে খতনা করাতে হবে আর কেউ যদি ছোটোবেলায় না করে বড় হলেও তাকে খতনা করানো দরকার এবং এখানে আরেক জিনিস জানতে হবে সেটা হলো কোন অমুসলিম যদি মুসলমান হয় আর সে যদি খতনা না করানো থাকে তাহলে বড় অবস্থাতেও তাকে খতনা করানো সুন্নত এবং স্বভাবগত এটা ভালো কাজ তাকে খতনা করে নেওয়া ভালো বড় অবস্থাতেও বড় হয়ে গেল তারপরেও তার খতনা করতে হবে ওয়াল ইস্তেহাদ এবং নাভির নিচের চুল কাটা নাভির নিচের চুল ফেলে দেওয়া অ তকলিমুল আদফারে নোক কাটা অন্য ফুল ইবী এবং বগলের চুল উঠিয়ে ফেলা ওয়াকু সারিবি এবং মুসকে ছোট করা বোখারি এবং মুসলিমের হাদিস তাহলে এখানে কয়টা জিনিস পেলাম খতান খতনা করা ওয়াল ইস্তেহাদ নাভির নিচের চুল ফালানো তকলিমল আদাফের নোক ফেলে দেওয়া বগলের নিচের চুল উঠানো কাস্যু সারিব মুসকে ছোট করা তো এই সবগুলি জিনিসের ভিতরে কিন্তু পবিত্রতা আছে নোক যদি বড় হয়ে যায় তাহলে নখের মধ্যে ময়লা চলে আসে এবং সেই ময়লা মানুষের পেটেও চলে যেতে পারে এটা তার জন্য ক্ষতিকর এবং নাভির নিচের চুল কাটা আল্লাহ নবী সালাম এগুলি ফালানোর জন্য সর্বোচ্চ টাইম দেশে চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি অভার হয়ে যায় তারপরেও যদি না কাটে তাহলে সে ব্যক্তি গুণাগার হবে এই জন্য চল্লিশ দিনের মধ্যেই এগুলো জিনিস পরিষ্কার হতে হবে তবে সবচেয়ে ভালো যে প্রত্যেক জুমার দিনে এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা জুমার দিনে এগুলি বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা নোক কাটা হ্যাঁ এবং এগুলি সব পরিষ্কার করা এখানে আর একটা জিনিস লক্ষণীয় সেটা হলেই যে কাস্যুসারি মুসকে ছোট করা মুসকে ছোট করা এই বিষয়ে আরেকটি লম্বা হাদিস আমাদের সামনে আসছে সেটা আনহা হলেই রাজিয়াল আসরুম আলরাতি কাসুসারিফ বলছেন আশা রাজিউল্লাহা তিনি বলেন रसूल हसाना बोले जो स्वभावगत भलो काज सत् क्ज का हल दस टी आगे बच्चे एखे क्योंटी दस टी कस्रिफ मुसके छोट कराउल लेह दी के लम्बा करा वेव मेसरा नाकरे पर्त पानी देवाजूर समय नाकर अंश पर्त पानी देवास्ल अ छोट करा ও গাসুল বারামিজে এবং আঙ্গুলির জোড়াগুলি ধোয়া আঙুলের জোড়াগুলি যতগুলি আঙ্গুলের জোড়া আছে। ওগুলি ভালো করে ধোয়া ও নাতফুল ইবতি এবং বগলের নিচের চুল কাটা ও হালকুল আনাতে এবং নাভির নিচের চুল ফালানো ও এনতেকাসুল মা এবং পানি দ্বারা ইস্তেঞ্জা করা এনতেকাসুল মা পানি দ্বারা ইস্তেনজা করা কয়লা রাবি রামি বলছেন অনীতুল আসেরা আমি দশম জিনিসটা ভুলে গেছি। আব্দুল তিনি বলেন বলেছেন যে তোমরা মুসকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো বোখারি মুসলিম হাদিস তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম সেটি হলই যে স্বভাবগত ফিতরত এবং ভালো কাজ সৎ কাজ একটি রেবাইতে পাঁচটি আর একটি হল দশটি অর্থাৎ এইগুলি কাজ প্রত্যেক মুসলমান তার জন্য এটা জাতীয়ভাবে করা দরকার স্বভাবগতভাবে এটা করা দরকার তার মধ্যে একটি গ্রহণযোগ্য উল্লেখযোগ্য বিশেষ সেটা হল মুসকে ছোট করা দাড়িকে লম্বা করা এবং আল্লা নবী অন্য রেবাতে বলছেন খালি ফুল মাজুস যারা অগ্নি পূজারী তাদের তোমরা বিরোধিতা করো তারা কি করে তারা মুষকে লম্বা করে দাড়িকে ছোট করে এবং অন্য রেবাইতে আসে আল্লাবি বলছেন খাল ইফুল মুশরিকিন তোমরা মুশরিকিনদের বিরোধিতা করো কারণ মুশরিকরা দাড়ি কেটে ফেলে দেয় আর তোমরা দাড়িকে ছেড়ে দাও তো দাড়ি লম্বা করা এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং মুষটাকে ছোট করা এটা একটি গুরুত্বপূর্ণ সৈন্যত অথচ আজকাল সমাজে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী ইসালাম একটি আশঙ্কবোধ করেছিলেন যে লচাত্তাবি শিবরাম্বি শিবরিন জেরা জিরাইন যে তোমরা তোমাদের পূর্বের উম্মদের এমনভাবে অনুসরণ করবে যে বিগের পর বিগ হাতের পর হাত কোনো জিনিস না জন্য যেরকম একটা বিগের পিছনে আর একটা বিগ যাই এক হাতের পর আর হাত যে কোনো জিনিস নাপতে হয় ঠিক তেমনইভাবে তোমরা পূর্বের ইহুদ নাসারাদের এমনভাবে অনুসরণ করবা যে লাউ দখালো জুহারা ভাববিন তারা যদি জব নামক প্রচুর যদি গর্থে ঢুকে পড়ে তাহলে তোমরাও সেখানে ঢুকে পড়বা তাহলে ইসলামের এগুলি একটি পরিচিতি দাড়ি থাকবে চেহারায় মুস থাকবে ছোট কিন্তু আমরা অমুসলিমদের যেটা কালচার সেটা আমরা নিয়েছি আর মুসলমানদের কালচার সেটা আমরা ভুলে গিয়েছি এটা একটি পরিচয় সম্মান তো ও দর্শক মন্ডলী আজকাল রাস্তায় চলতে গেলে কাকে সালাম করব আর কাকে করব না এটা একটা সমস্যা আমাদের চলাফেরা আমাদের কার্যকলাপ আমাদের লেবাস পোশাক আমাদের চেহারা আকৃতি সব কিছুর দ্বারা আমাদের ইসলামের পরিচয় দিতে হবে কি আল্লাহ না করুক আমি যদি কোনো এমন জায়গায় সফরে চলে যাই যেখানে মুসলিম অমুসলিম সবাই সঙ্গে বসবাস করে আল্লাহ না করুক সেখানে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে আগুন দিয়ে পূর্বে এনাকে জানাজা পড়বে কি করবেন বলেন পরিচিতি নেই নাম নেই পাসপোর্ট নেই কিছু নেই তার হাতে তাহলে আপনার সঙ্গে ব্যবহার কি করা হবে হ্যাঁ একটা ব্যবহার করতে হবে সেটা হলেই যে ওই মৃত্যু অবস্থায় আপনার কাপড় খুলে দেখতে হবে যে আপনি মুসলমান কি না তাহলে এই পর্যায়ে চলে যেতে হবে মৃত্যুর পর যদি আমরা বাহ্যিকভাবে আমাদের মুসলমানি পরিচয় না রাখি এবং আল্লাহ ইসলাম মান তাসাবাহাবি কিনুয় হোম যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে তার হাসন নাশন তার সাথেই হবে তাহলে এটা আজকে আজকাল সমাজে আমরা এটাকে অত্যন্ত হালকা এবং ছোট আমল বলে মনে করি যদি আমলটি ছোট নয় আমলে গুরুত্ব আছে এর মধ্যে একটা স্বভাবগত ফিতরত এটার মধ্যে পরিচিতি আছে বিধায় এ বিষয়ে আমরা এটাকে ছোটো না জেনে এ বিষয়ে আমরা গুরুত্ব সহকারে আমাদের পরিচিতি আমরা ফুটে তুলি এবং আমরা নিজেদের মুসকে ছোট করি এবং দাড়িকে লম্বা করি এর সাথে সাথে আরও যেগুলো বিষয় আছে মিসওয়াক করা এবং পানি দ্বারা স্তেঞ্জা করা তো এখানে অনেকে মনে করে যে পানি দিয়ে শুধু স্তেঞ্জা করলে স্তেঞ্জা হয় না এটা একটা ভুল ধারণা মূলত স্তেঞ্জার জন্য পানিই ব্যবহার করা এটাই হলো আসল তবে পানি যদি না থাকে তাহলে কুলুপ ব্যবহার করতে পারবে কিন্তু এখন যদি কেউ এটা বলে যে না কুলুপ না নেওয়া পর্যন্ত পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয় না তাহলে এটা বলতে হবে এটা দিনের মধ্যে একটু আপনি বাড়াবাড়ি করলেন কারণ আল্লাহ নবী সাল্লাম উনি শুধু পানি দিয়ে স্তেন্দা করেছেন স্তেন্দা হয়ে গেছে পানি নাই মাটি দিয়ে স্তেন্দা করলে সেটাও স্তেন্দা হয়ে যাবে কিন্তু সেখানে এই ধরনের ধারণা রাখা যে প্যাটের মধ্যে মেলা পেচানো নারী আছে ওই নারী থেকে পেশাব বের হতে দেরি হয় এই জন্য দাঁড়িয়ে গলা খাকার দিতে হবে পায়ের সঙ্গে পা মিলিয়ে ওঠা বাসা করতে হবে এখন রাস্তায় মহিলা যাক আর পুরুষ যাক আর আমি দাঁড়িয়ে সেখানি তো এই জিনিসটা এটা ইসলামের স্বভাবের বিরুদ্ধে এটা নয় বরং হ্যাঁ আপনি যদি কেউ নেসতেন কুলুপ করতেও চান তাহলে ওই বাথরুমের ভিতরেই কুলুপ শেষ করে বাইরে চলে আসেন সম্মান তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা স্বভাবগত ফিতর সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম তো এই বিষয়ে আমরা জানলাম যে মেসোয়াক করা এবং নাভির নিচের চুল ফালানো নোক কাটা এগুলি স্বভাবগত কাজ এবং এগুলি প্রত্যেক সপ্তাহে করা উত্তম বেশি না হলেও চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ বিশেষ করে নাভির নিচে চুল ফালানো এবং বগলের নিচে চুল কাটা এটা হলো অতিরিক্ত হলো চল্লিশ দিন আবার আরেকটা জিনিস হল যেটা আমরা শুনলাম যে নোখ কাটার বিষয় আল্লাহ নবী যেটা আমাদেরকে স্বভাবগত বলেছেন অথচ শয়তান সেই জায়গাতে আমাদেরকে ধোকা দিচ্ছে দেখেন আমরা অনেকে এখন ফ্যাশান মনে করে নখটাকে বড় রাখি তো নোখ যদি বড় রাখি তার মধ্যে ময়লা আসে অজুর সময় নোকের নোখের ভিতরে পানি যাবে না তো এগুলি বিশেষ কারণে দেখাচ্ছে যে শরীয়ত আমাদেরকে যে কাজগুলি করতে বলেছে আমাদের যেন ওই কাজের ভিতরে মনে তৃপ্তি হয় না বরং শয়তান যেই কাজটা আমাদের জন্য সুন্দর করে দেয় সেটাই যেন আমাদেরকে ভালো লাগে লাউজাই গিনান্দাল শতান বলেছিল যা আমি ওদেরকে এমন এমন জিনিস আমি তাদেরকে করতে বাধ্য করব যে জিনিসগুলি তাদের কাছে অতি প্রিয় এবং ভালো লাগবে সম্ভান তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শরীয়তের পরিপূর্ণ বিধান আমরা নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ বলেছেন ওলা তামুতুন্না ইন তুম মুসলিমুন তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইনশাআল্লাহ আমরা যদি শরীয়তের বিধান মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়ায় জীবন ধন্য হবে আখেয়াতের জীবনও ধন্য হবে সেই ধন্য জীবনের আশা রেখে এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ পাক যেন আমাদেরকে শরীয়তের পঙ্খানু পঙ্খানু বিষয়গুলি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সে দোয়া এবং আশা রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন বাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकुम मिन कबल अन्यातिया योमुल्ला बैउं फीही वला खुल्ण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 जकत दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिसमस्ट শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलुल माराम मीन आदिल्ला तिल हम मध्यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के শোনার এবং জানার সাদর আমন্ত্রণ জানাচ্ছি জন্যুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃষ্টিভি বাংলায়